মানবতার সমাধান আলোচনায় এর সাথে জাকাত নিয়ে একটু আলোচনা করছিলাম আলোচনায় রয়েছে আমি ডক্টর মুসলিউদ্দিন ডানে রয়েছেন শেখ হারুন হোসেন তারপরে আমার সামনে রয়েছেন শেখানি এবং আমার বাম পাশের রয়েছেন শেখ শাহিদুল্লাহ খানী এবং আমার বাম পাশে রয়েছেন শেখ কোন জিনিসের উদ্দিন জাকাত হয় এ ব্যাপারে শেখ সাইফুদ্দিন বিলাল একটু সংক্ষিপ্ত নূর দিয়েছেন আমাদের কাছে এখন একটু কি কি মালের উপর জাকাত হতে হবে সে অবস্থার আলোচনার জন্য এবং তার নিসাব আমরা প্রথম হলো স্বর্ণ এবং রৌপ্য দ্বিতীয় হলো চাষাবাদ জমিন থেকে যেগুলি উৎপাদিত ফসল আরো বিস্তারিত ই রয়েছে জমিন থেকে উৎপাদিত যেগুলি ফসল তৃতীয় হলো গৃহপালিত পশু चतुर्थ हलो व्यवसायी और संचयी संचयी कर सम्पद अर्थ य चार श्रेणी पर साधारण जकत फरजे एरपर प्रति विस्तारित बर्णना रही है सेगुलिंद सामने आसम जेटी स्वर्ण ए रौप स्वर्ण और रौपर से क्षेत्रे जकत फरज हार्जन दूटी शर्त प्रथम शर्त हलो तरण सम्पद होते स्वर्ण निर्दिष्ट रसुल्ला माप करजने पचाशी ग्राम हो जी प्राय पचाशी ग्राम यहाँ हल स्वर्ण क्षेत्र रौपर क्षेत्र जी हादिसर भाषा आल्ला रसुल्लाहसल्लम देरहाम दुश देह शत देर ओजने साढ़े बान तला बाउन भरिधुनिक ओजने से पाँच शत पचानबी ग्राम तो हो तो यथम शर्त जो यमाण स्वर्ण और रौप्य होते जैकमी है तरफ जकत फरज न द्वित शर्त हलो यह परिमाण बासी একজনের মালিকানায় পূর্ণ একটি আর এই অর্থের শতকরা আড়াই ভাগ বা চল্লিশ ভাগের এক ভাগ হিসাবে এই স্বর্ণ ও রোপ্যের জাকাত বের করতে হয় এখন একটু যদি ক্লিয়ার করতেন শেখুদ্দিন स्वर्ण रूप अर्थे पृथ्वी आज नोटर जो टाक टोक रूपी हम रियल डॉलर धा मुद्रा हम धात मुद्रा हमको टाइम जो हमको ये स्वर्ण ए रूपार संगे एर हुकुम आस এক্ষেত্রে আমরা বলবো যে যার কাছে সোনার উপায় তো নাই কিন্তু টাকা আছে বা ডলার আছে বা রিয়াল আছে তাকে ওই একই শর্তে দেখতে হবে যেদিন আপনার আপনার টাকার নিসাব পরিমাণ পঁচাশি গ্রাম স্বর্ণ আপনি মার্কেটে যাবেন গিয়ে জিজ্ঞেস করবেন যারা দোকানে আছেন সোনার আপনার গোল্ডের দোকানে যে এখন বর্তমানে স্বর্ণের দাম কত এবং জেনে নেওয়া উচিত প্রতিটি মুসলিমের এ জ্ঞানটা থাকা উচিত কারণ ফরজ যার মাল আছে মালের জাকাতরজ এই জন্য তার যাওয়া ফরজ জেনে নেওয়া ফরজা আমরা আলোচনা করছি কত এবং এই ধরনের আমার টাকা আছে কি না এবং ক্ষেত্রে আমাদের দেশে কিন্তু একটা হয় যে আমার তো টাকা আছে দশ লাখ কিন্তু আমার ঋণ তো আছে বিশ লাখ দেয় না জাকাত নাই আমার যেহেতু মূল পুঁজি এটা কিন্তু একটা ই করে আমার দেশে হয়তো পরে আসবে মাসালা এক্ষেত্রে আমরা বলবো যে আপনার মোট কথা আমার যে প্রশ্নটা উত্তর হলো যে টাকা পয়সা যেটা আছে এটা স্বর্ণরূপের যে শর্ত সেই অনুযায়ী অর্থাৎ এটা যদি আপনার পাঁচশো গ্রাম রূপ্য পরিমাণ হয় অথবা পঁচাশি গ্রাম স্বর্ণ পরিমাণ হয় তাহলে আপনার প্রতি জাকাত ফরজ মনে রাখতে হবে এখানে একটা কথা মনে রাখতে হবে স্বর্ণের দাম কিন্তু অনেক বেশি পঁচাশি গ্রাম স্বর্ণের দাম অনেক বেশি কিন্তু পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপের রূপার দাম কিন্তু অনেক কম এক্ষেত্রে কি আমরা বর্তমান যুগে সোনার ওপরে ভিত্তি করে আমরা নেশাব নিব না রূপার উপরে ভিত্তি করে নিব বিভিন্নজন বিভিন্ন কথাই বলেছেন কিন্তু ইসলাম শরীয়ত কিন্তু কোনো নির্দিষ্ট করে দেয় নাই এজন্যে সমাহাতু শেখ আল্লামা বিন বাজেম আল্লাহ বলেছেন যে গরিবদের যেটাতে সহ ভালো হবে সেটা দেখতে হবে যেখানে গরিবটা নিম্নটা ধরতে হবে গরিব দেশে রূপেরটা কারণ যেহেতু গরিব বেশি তাহলে আমাদের যার আর যা আছে এটা দিয়ে ওদেরকে সহজতা করা দরকার কিন্তু যেখানে গরিব কম বড় লোকই বেশি সেখানে আমরা বড় অঙ্কটা বা স্বর্ণেরটা ধরতে পারি এখানে আমরা একটাকে বাদ দিয়ে আরেকটা বলবো না বরং এবং আমরা বলবো যদি কেউ গরিব দেশেও স্বর্ণেরটা নেয় তাকে তো আমরা না করতে পারবো না আপনি গরু দিয়ে কিন্তু আপনি উটের নেশাবেন না বা ছাগল দিয়ে আপনি গরুটা পূর্ণ করতে পারবেন না তো যেহেতু জাহাব আলাদা এবং আলাদা ও আলাদা ফিজা বাড়ছে আমরা যদি হাজি আলোকে দেখি তাহলে সঠিক মত জানবো যে না মিলানের কিন্তু কোনো কথা কিন্তু রাশ্লামের যুগও ছিল এমন সেখানে মিলাতে পারতেন মিলাই না যখন আমরা মিলাবো না ধরা হয় তাহলে কাজে যেটা আল্লাহ যেটা সেটা সবসময় মানে শুরু করব যাতে আমরাও নিরাপদ থেকে জাকাত আমাদের সেখানে সম্পূরণ করারও অবকাশ রয়েছে যেহেতু বেরিয়ে যাওয়া জাকাতটা যে গহনাগুলা কিভাবে ধন্যবাদ আপনাকে সম্মানিত ও বৃন্দ এটি বর্তমান এই সমাজে অনেকটা আলোচিত বিষয় যে ব্যবহারী স্বর্ণের যেটা মা বোনেরা ব্যবহার করেন সে স্বর্ণের জাকাত দিতে হবে কি হবে না এখানে দেখা যায় যে কিছু কিছু হাদিস যেগুলি প্রমাণ করে যে ব্যবহারী স্বর্ণের জাকাত নেই আবার কিছু কিছু হাদিসও দেখা যায় যে ব্যাপারে এটি একটি বিতর্কিত মাসা তবে বিতর্কিত মাসাল আমরা বলবো যে রসুন যেখানে আপনার প্রকাশ্য আদায় করার কথা বলেছেন এবং তার জন্য কঠিন একটা জাহান নামের শাস্ত্রীর কথাও বলেছেন কাজেই আমরা বিতর্কের উর্দে উঠে আমরা আমাদের ব্যবহারিক স্বর্ণের জাকাত দিয়ে দেবো তো আমরা তখন নিরাপদ করব এটা একটা ভালো দিক তো অনেকেই এ বিষয়ে কিন্তু এটা গাফলতি করে থাকেন সেটা হচ্ছে আমাদের সমাজে হতে পারে যে একটা জাকাত থেকে পলায়নের একটা প্রবণতা যেটা হচ্ছে যে আমার ব্যবহারিক স্বর্ণ আমি আমার বৎসর ঘুরে আসার সেটা আমি হাকিমিনা সুতরাং তার হুকুম মতে আপনি করবেন তিনি কি অন্তর জামিনের কাছে জানতে চেয়েছিলাম যে কৃষি উৎপন্ন ফসল আদি যেগুলা আছে নয় সেগুলি জাকাত লাগবে না রসম লাইসাফিল খাদাওয়াতে সাদাখা শাকসবজির মধ্যে জাকাত নেই তবে ক্ষেত্রে এমনি নফল সাদকা হিসাবে কিছু গরিব দুঃখী মানুষকে দিয়ে দিতে পারবে যেগুলি সংরক্ষণশীল সেগুলি জাকাত হওয়ার জন্য ওয়াসাকু সিতা সা আর এক অশাক হলো ষাট সা সেই আমরা দেখি তিনশো সা পরিমাণ ফসল হলে জাকাত দিতে হবে এবং সেটা যেদিন কর্তন করা হবে ক্ষেত থেকে উঠা ওয়া তো হাক দি আমাদের দেশের হিসাব অনুযায়ী বর্তমান হিসাব অনুযায়ী হচ্ছে সাড়ে সাতশো কেজি অর্থাৎ হবে তখনই জাকাত বের করে দিতে হবে না বসল পুরা জরুরি নয় ক্ষেত্রে বছর পূরণ হওয়াটা জরুরি নয় আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে অবতারণা করেছি আমরা ছোট্ট একটি বিরতির পরে আবার আলোচনায় ফিরে আসবো আল্লাহ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 मदानीन कुरान दिए जीवन गड़ी आज रुन सम्प्रचार सकाल साढ़े पांच टेष्टिंग আবু হুরাই রাহ রাজি আল্লাহ আনহু বলেন তার ইবাদক করবে অন্য কাউকে তার সঙ্গে শরিক করবে না এবং আল্লাহ রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরবে দলে দলে বিভক্ত হবে না আর অপছন্দ করেন অন্যের সমালোচনা করা বেশি বেশি প্রশ্ন করা এবং সম্পদ নষ্ট করা সেই মুসলিম তৃতীয় খন্ড এই রমজানে রমজান হলো রহমতের মাসি ইফতার তার কদর ই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 যেগুলা আছে সেগুলার ব্যাপারে জাকাতের কি ফয়সালা কি বিধান রয়েছে কৃষি উৎপন্ন ফসলের মধ্যে যেগুলি সংরক্ষণশীল নয় সেগুলি জাকাত হবে না শাকসবজি তরমুজ আদি তবে ক্ষেত্রে এমনি নফল সাদকা হিসাবে কিছু গরিব দুঃখী মানুষকে দিয়ে দিতে পারবে যেগুলি সংরক্ষণশীল সেগুলি জাকাত হওয়ার জন্য আহ রস বলছে পাঁচ ওয়াসাকের কম হলে জাকাত ফরজ হবে না পাঁচ ওয়াসাকু শীতুন আসা আর এক অশাক হলো ষাট সা সেই হিসাবে আমরা দেখি তিনশো সা পরিমাণ ফসল হলে যে জাকাত দিতে হবে এবং সেটা যেদিন কর্তন করা হবে ক্ষেত থেকে উঠাবে। ওয়া তো হাক কাহু ইয়ামা হাসাদি আমাদের দেশের হিসাব অনুযায়ী বর্তমান হিসাব অনুযায়ী হচ্ছে সাড়ে সাতশো কেজি অর্থাৎ পনে এক টন আর মনের হিসাব ধরলে প্রায় উনিশ মনের মতো এই পরিমাণ ফসল যদি হয় তাহলে যেদিন কর্তন করা হবে অথবা ক্ষেত থেকে উঠানো হবে তখনই জাকাত আমার কাছে সরিষা আছে তিন মন ওটা দুই মন এই সবগুলি মিলে প্রত্যেকটা ফসলে আমার এই পাঁচ ওসা হতে হবে এখানে যেটা আমানি সাহেব সুন্দরভাবে বলেছেন তার সাথে একটু সংযুক্ত করতে চাচ্ছি যে জমিনে উৎপাদিত ফসলের ক্ষেত্রে কয়েকটি শর্ত জাকাতের জন্য তো প্রথম শর্ত হলো আমরা শুনেছি একটি নির্দিষ্ট পরিমাণে হতে হবে সেই পরিমাণ অবশ্য আমরা যদি অন্যান্য বিষয়গুলির ক্ষেত্রে চিন্তা করে দেখি তাহলে এখানেও হবে যদি ধান হয় তাহলে ধানের আলাদা জাকাত হবে সেটার পরিমাণ আলাদা নির্দিষ্ট হবে যদি ডাল হয় সেটা ডালের পরিমাণ আলাদা হবে একটাকে আরেকটার সাথে সম্পৃক্ত করাটা আমার মনে হয় রৌপ্য এবং স্বর্ণের বিষয়ে যেমন একটাকে আর একটা সাথে সংযুক্ত করা শিক্ষা নয় বিবরণ ঠিক সেই হিসাবে বোঝা যাচ্ছে যে প্রতিটি শস্য আলাদা আলাদা সময়ে হয়ে থাকে এক সময় হয় না আলাদা আলাদা সময়ে হয় আলাদা আলাদা পদ্ধতিতে হয় আলাদা আলাদা টেকনিক্যাল ব্যবহার করতে হয় আলাদা আলাদা আলাদা নিয়ম শৃঙ্খলা অনুযায়ী হয়ে থাকে আর আল্লাহ রসুল সাল্লাম বলছেন যখন যেটাকে তোলা হবে ফসল সেই সময় সেটার জাকাত দিতে হবে এখন আমি সরিষা তুললাম তিন মন এক মাস পরে আমি গম তুলতেছি বিস্মন তাহলে ওটার সাথে এটা সম্পৃক্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না এটা হলো পরিমাণের ক্ষেত্রে আরেকটি হলো জাকাত যে আমি বের করব সেটা কি পরিমাণে বের করব সে সম্পর্কে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম স্পষ্ট হাদিসে বলেছেন যেটা যেটা আসমানের বৃষ্টি অথবা ভাসমান পানি দিয়ে যদি সেটা সম্পূর্ণভাবে আবাদ হয়ে থাকে তাহলে ক্ষেত্রে হলে অসুর মানে বৃষ্টি দিয়ে শুধু নয় বরং নিজে শেষ করতে হয় এবং অনেক কিছু নিজে সার বা মেডিসিন ইত্যাদি অনেক কিছু কীটনাশক প্রয়োগ করতে হয় সেগুলির ক্ষেত্রে হলে নিঃসফুলন অর্থাৎ ভাগ বিষয়টা স্পষ্ট যেটা হলো এই যে এখানে যখন ওই উপরে যতটুকু হবে ততটুকুই যদি সে প্রাকৃতিক নিয়ামতের মাধ্যমে আল্লাহ প্রদত্ত নিয়ামতের মাধ্যমে শ্রম না দিয়ে অর্থাৎ পানি সেচ না করে অতিরিক্ত খরচ না করে করে তাহলে দশ বাঘের এক বাঘ একটু খেয়াল করা দরকার যেমন আমরা বলেছি যে সমস্ত উৎপাদিত শস্য সংরক্ষণশীল নয় সেগুলির ক্ষেত্রে জাকাত নেই উদাহরণস্বরূপ তোর মজুর কথা সে বলেছেন বা আরো শাক সবজি যেগুলি আছে এখন বর্তমান একটা বিষয় দেখা দিচ্ছে যে একজন মানুষ পঞ্চাশ মন ধান উৎপাদন করে সে যা পায় আরেকজন মানুষ তরমুজের চাষ করে সে বহুগুণ সে টাকা উপার্জন করতে পারে তাহলে এটা থেকে কোনো জাকাতের বিষয় নেই হাক আলিমগঞ্জ বলেছেন যে এই ক্ষেত্রে এটা শস্য হিসাবে তার জাকাত নয় কিন্তু এটা ব্যবসায়ী সম্পদ হিসাবে তার জাকাত এটাকে সে এখন জমি লিজ নিয়ে সে কি করতেছে একটা বিশাল তরমুজের চাষ করতেছে প্রচুর টাকা সে এখানে ইনকাম করতেছে সেটা হলো যে এখন তো ধরো বাংলাদেশ তো আগে বেশি গরু ছাগল পালা হতো না হতো এখন তো ফার্ম করে গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি পালা হচ্ছে এখানে যদি আপনি একটু দর্শকদের জন্য পশুর উপর কিন্তু জাকাত ফরজ নয় এক নম্বর শর্ত হলো যে এটাকে পালার উদ্দেশ্যে রাখা হয় কোনো কাজের ব্যবহারের জন্যই দুই নম্বর শর্ত হলো যেটা নেশাব আমাদের বলতেছি তিন নম্বর শর্ত হলো যেটা বাহিমাতুল আনা আমের উপরে শুধুমাত্র জাকাত ফরজ আর বাহিমাতুল আনা আম বলতে চার শ্রেণীর পশুকে বোঝানো হয় আর সেটা হলো মেল মিলি স্নাইনে আর এটা হলো আপনার রান রান যেটা মানে ভেড়া দুম্বা ছাগল এগুলি সব এগুলি রান রান মিনা স্নাইন এবং গরু তিন নম্বর আর চার নম্বর হলো গানাম যেটাকে আমরা বলি আপনার ছাগল তাহলে একটা হলো গরু একটা হলো উট একটা হলো দুম্বা ভেড়া যেটা দুম্বার কি আরেকটা ছাগল এই চার শ্রেণী পশুর উপরেই কিন্তু জাকাত আর এই চার শ্রেণী কিন্তু আপনার কুরবানির ক্ষেত্রে কিন্তু এই চার শ্রেণী প্রযোজ্য যেটা মুফৎ শ্রেণীদের সঠিক মতো আমরা বলবো এখানে আরেকটু মনে হয় ক্লিয়ার হলে ভালো হয় যে গৃহপালিত পশুর জাকাতের বিষয়ে তিনটি শর্ত রয়েছে গৃহপালিত পশু বলতে কি কি গণ্য হবে সেটা তিনি সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন সেটা প্রয়োজন মনে করছি না সেই পশুকে যেটা বৎসরের নিজে চড়ে বেড়ায় এর পিছনে তেমন ব্যয় বহন করতে হয় না মানে নিজে যদি তার খাওয়া দাওয়া কিনে ব্যবস্থা করতে হয় তাহলে হবে না এটা হলো প্রথম কোনো কোনো দেশে থাকতে পারে পাওয়া যায় সময় কমে আসতে এর একটি নির্দিষ্ট হতে হবে যে নেশাবটি যেমন বর্ণনা করেছেন গরুর ক্ষেত্রে হলো ৩০টা ছাগলের ক্ষেত্রে চল্লিশটা উঁটের ক্ষেত্রে পাঁচটা সর্বনিম্ন পরিমাণ আর তৃতীয় শর্ত হলো হাল আলাই অর্থাৎ সেটা পূর্ণ এক বছর হতে হবে এই পরিমাণ সংখ্যা এবং এই প্রকৃতির পশু যদি হয় এরপর তাহলে সেই অনুযায়ী তারপর জাকাত হাঁস মুরগি সব এগুলি ব্যবসায়ী হবে কিছু কাকে বলে আমি যারা এর উপর সংক্ষেপ আলোকপাত করতে পারেন না এটা তো আমরা পরিষ্কার আগেই আলোচনা করেছি ব্যবসায়ী সংক্রান্ত মালের ব্যাপারে করে তো ওই ব্যবসায় সংক্রান্ত মালগুলি আমরা ভাগ করে বলে দিয়েছি যে খাতে আপনার দিতে হবে এবং কিভাবে সেটা আদায় করতে হবে যেমন যেটা চলমান ব্যবসা সেটা কিন্তু মূলধন এবং লব্যাংশ যৌথভাবে হিসাব করে দিতে হবে আর আরেকটা বলেছি যেটা হলো যে মানে ভাড়া দেওয়ার জন্য করেছি সে ভাড়ার উপরে আসবে আর আরেকটা আমরা বলেছি যেটা আমরা নিজেরা ব্যবহারের জন্য নেব সেটার জন্য কোনো আমরা নিয়ে যে কয়টি বৎসর আমাদের মালিকানায় ছিল আহ সে কয়টি বৎসর হিসাব করে আদায় করে প্রতি বছর করে দিয়ে দিতে পারেন তিনি হাতে নেই বিক্রি করার সময় দিতে হবে এটা ঋণের উপরে ঋণের উপরে জাকাতটা কেমন হয় আমি ঋণ করেছি অনেক আমি একজনকে ঋণ দিয়েছি আমার হাতে কিছু নেই কিন্তু ঋণ যে পরিমাণ দিয়েছি তার উপর জাকাত হয় আমার যা মাল আছে আমার হাতে মালটা নাই যেহেতু আর এর মধ্যে কিছু মাল আছে যে এমন লোককে দিয়েছি আর সে দিবে না আত্মীয় স্বজন বা সেটা হয়তো ওটার মধ্যেই গণ্য আসলে না বরং ঋণের মাল অবস্থা যেটা বললেন যে সময় আবার আছে তাহলে আপনাকে প্রতি বছরে আপনার ঋণের টাকা আপনি পরিশোধ করে দেন আর না হলে আপনার যদি থাকে তাহলে আপনার আপনাকে আদা করেন সম্মানিত সারা বিশ্বের দর্শক শ্রোতা আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করলাম কোন কোন মালের উপর চাকাত হতে পারে কি পরিমাণ হতে পারে এবং কীভাবে সেটা আদায় করতে হবে তার মধ্যে ছিলেন একদায়ন স্বর্ণরূপের জাকাত গহনার জাকাত ব্যবসায়ী মালের উপর জাকাত এবং কৃষি উৎপন্ন জাকাত পশুর উপর জাকাত তার মধ্যে দুই একটি মাসাল আমাদের সামান্য একটি অধিমতো রয়েছে সেটা হলো গহনার উপর জাকাত হবে কিনা তবে সৌদি আরবে গ্র্যান্ডবোর্ডে সেগমেন্ট বাজার ফাতার দিতে হবে হাতিস ভিত্তি করে গহনারও জাকাত হবে এবং স্বর্ণ এবং রৌপ্য একত্র করে জাকাত দেওয়া যাবে কিনা এটা নিয়েও আলোচনা হলো যারা নেশাব যাদের না হয় তারা এমনিতে দান করবেন ওটা গরিবের হক আল্লাহ আমাদেরকে জাকাত দেওয়ার তফিক দান করুন করুনুল্লাহ রা আলমিন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহরাত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 पवित्र कुरानुज समय इटेलैट टीविसन चैनल जर मूल लक्ष्य और उद्देश्य हलो इणी छड़ा इसलाम सठीक उपस्थापना बनियोग उत्तम क्षेत्र उत्तं और सम्पद के पवित्र कर जकत दाम बैंक छाचल्लिसम जी पोस्ट पान नम्बर शून्य শূন্য শূন্য আট তিন সুইফট বিআইসি খৌর এ আর এ ওয়াই জি বি দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি মানবতার সমাধান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 বাকি যে সময়টুকু আমরা পাবো কারণ আমরা জানি না যে আমার মৃত্যু কখন ঘটে যাবে আল্লাহ লাভের উপায় প্রতি শুক্রবার বিকেল সাড়ে তিনটে বাংলাদেশে ও বিকেল তিনটে ভারতে বিস বাংলায়